রহমিম হামিমিতমুবিন إنا جعلناه قرآنا عربيا لعلكم تعقلون وإنه في أم الكتاب لدينا لعلي حكيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله صدق الله العظيم কুরআন করিম্হাম করিমে কুরআন কে আল্লাহ তাল কলাম বোলে আল্লাহ তোসনসেন ওন আহমিন বিদায় হজের মধ্যে নবম হিজরিতে রসুল সাল্লাহ আলহ্লাম হজের মৌসুমে রসুল সাল্লাহ আলহ্লামের পক্ষ থেকে আলীর রদি আল্লাহ তালকে কিছু বিষয়ের ঘোষণা দেওয়ার জন্য প্রতিনিধি হিসাবে নির্ধারণ করেছিলেন এর মধ্যে একটা ছিল এটা যে আরবের মুশ্রিকদের জানিয়ে দেওয়া হবে যে এই নবম হিজড়ির আরাফার মাঠের ওই ঘোষণার পর চার মাসের মধ্যে সব মুশ্রিকদের আরবের ভূমি ছেড়ে দিতে হবে বিদায় হাজেন না নবম হিজরির বিদেহদের আগের উৎস রাসুলসমের জীবৎ দশাই আরবের ভূমি সম্পূর্ণ কি হয়েছে পবিত্র হয়েছে ইসলামের রাজধানী এখানে আল্লাহর বিদ্রোহীদের বা ইসলামের ক্যান্টনমেন্ট যেটা এখানে বিদ্রোহীদের কোনো সদস্য কোনোভাবেই থাকার কি নেই অবকাশ নেয় আখরিজুল জাজিরাতুল আরব জাজিরাতুল আরবের ভূখণ্ডটাই হলো আল্লাহ তাল্লার এই পৃথিবী নামক রাজ্যের সেনানিবাস সেনানিবাসের ভিতরে কি থাকবেন শত্রুর কোন সাধারণ নাগরিক থাকতে পারবে না এই জন্য জাজিরাতুল আরব ফারামাইন কে মসজিদদের থেকে পবিত্র রাখা ইসলামের মোতে মোহাম্মদের উপর একটা ফরজ দায়িত্ব কিন্তু দুঃখের বিষয় হলো এখন আমরা সেই জজিরাতুল আরবের মধ্যেই নাপাক পাক শত্রুদেরকে আমরা ঘাটিয়ে দিয়ে রেখেছি আমাদের ইসলামের বিপরীতে অবস্থান কোন পর্যায়ে কোন জঘন্য মাত্রায় উপনীত হয়েছে যে তারা শত শত বৎসর যাবত শত বৎসর যাবৎ শত শত না হোক শত বৎসর যাবৎিরাত আরবের মধ্যে আমাদের তারা রক্ষক হয়ে আছে এই সেনানিবাসের পুরা নিয়ন্ত্রণ কার হাতে মুশ্রিকদের হাতে আল্লাহ তাদের পছন্দ সেই গুলামকে তারা সেখানে নিয়োগ দিয়ে রেখেছে আর গোলাম নিজের অবস্থান ধরে রাখার জন্য তাদেরকে মনীব হিসাবে স্বীকৃতি দিয়ে তাদের কাছে মুসলিমদের অর্থ সম্পদ তাদের এই তেল মুসলিমদের যা সম্পদ ছিল এগুলো তাদের হাতে উঠিয়ে দিয়ে। শুধু যে দিন ধ্বংস করেছে তারা এতটুকুতেই মুসলিমদের দুনিয়া কি করে দিয়েছে বরবাদ করে দিয়েছে সারা পৃথিবীতে আল্লাহ আল্লাতালা মুসলমানদের এলাকায় যেই পরিমাণ সম্পদ দিয়েছিলেন এবং যেই পরিমাণ সম্পদ আবিষ্কৃত হয়েছে শুধু এতটুকুকে নিজেরা হেফাজত করতে পারলেই পুরা পৃথিবীর অর্থনৈতিক কর্তৃত্বটাও নিজেদের হাতেই নিজেরা সত্যিতে দুর্বল হয়ে এই অর্থ ব্যবস্থাকে সম্পদটাকেও কাপেরদের হাতে আমরা উঠিয়ে দিয়েছি তারা যতটুকু গোলামকে দেওয়া প্রয়োজন মনে করে ততটুকু গোলামকে খেতে পড়তে দেয় ভালো খেতে পারে এই জন্য তাকে খেতে দেয় তো কর্তৃত্ব করে তাদের উপর পশ্চিমা বিশ্বে লোকেরা কুকুর পালে কুকুরকে অনেক যত্ন করে অনেক খাবার দেয় কুকুর যে পরিমাণ খায় এটা মানুষ পরিমাণ করে না এই কুকুরের প্রতি তাদের যে যত্ন এটা কি কোনো সম্মান তারা আমাদেরকে এমন কুকুরের মতো আমাদের সম্পদ দিয়েই আমাদেরকে খাবার বেশি করে দিয়ে পরিপুষ্ট করে রাখছে আমাদেরকে তেল তেলি করে রাখছে এটাকে আমরা ভাবতেছি এটা তাদের উদারতা বড় উপকারী কুকুর তাদের পালিত জন্ত্র ইসলামের পরিষ্কার বিধান ছিল যে জাজিরাতুল আরবদের থেকে কাফেরদেরকে কি করে দাও বের করে দাও সেখানে আমরা কর্তৃত্ব করতেছি অন্য মুসলিমদের উপর এই কাপেরদের সহায়তায় এতটুকু এখান্তি থেকে না থেকে তাদের ঘাটিও এখানে কি করেছি দিয়ে দিয়েছি এবং এড বড় আশ্চর্যের এবং পরিতাপের বিষয় হল যে উম্মতের যারা কাণ্ডারি ছিলেন যাদেরকে সর্বযুগে সাধারণ জনগণ অনুসরণ করে দিনদার ওলামা বুজুর্গ তাদের ফতো কিসের পক্ষে কাকে মোশেকদের পক্ষে তাদের আনুগত্যের পক্ষে যারা তাদেরকে পবিত্র ভূমি থেকে উৎখাত জন্য চেষ্টা করে তাদের বিরুদ্ধে দুনিয়ার মধ্যে ফাঁসাদি হল যারা আল্লাহ পবিত্র ভূমিকে নাপাক সূত্র থেকে মুক্ত করার জন্য চেষ্টা করে তারা আর মান্যবর উলুল আমরা হলো যারা আল্লাহর এই পবিত্র ভূমিকে নাপাকদের দ্বারা অপদস্থ করতেছে তারা এখন সাধারণ জনগণ এই বিভ্রান্তির মধ্যে সাধারণ জনগণ পুরো উন্মত এই বিভ্রান্তির মধ্যে পড়ে আছে রাজধানীকে সেনানিবাসকে শত্রু মুক্ত রাখা এটা আল্লাহ দিনের একটা সাধারণ কৌশল এখানে কি আসতে পারবে না শত্রু প্রবেশ করতে পারবে না কিছু মুর্শিকদেরকে যেখানে পাবে সেখানে কি করবে চার মাসের অবকাশ দেওয়া হবে এতদিন তো আরো যুগ যুগ ধরে শত শত বছরের মুর্শিকরা ছিল এখন আর অবকাশ নেই আরও ছেড়ে যদি ইসলামের আলো স সর্বদিকে পরিস্ফুটিত ইসলাম গ্রহণের মধ্যে কোনো বাধা নেই আছে এখন ইসলাম গ্রহণ না করতে চাইলে সে এই অঞ্চল ছেড়ে কি করতে হবে চলে যেতে হবে তবুও ইসলামের জন্য তাকে বাধ্য করা হবে না অন্য পৃথিবীর অন্য অঞ্চলে গিয়ে সে তার পুকুরে নিয়ে থাকতে পারে বাকি কেউ যদি বুঝতে চায় তাহলে বোঝার জন্য তাকে কয় মাসের সময় দেওয়া হবে যেন সে আল্লাহ কালাম শুনে নেয় মানা অতবার তাকে তার নিরাপদ জায়গায় পৌঁছে দাও কালাম শুধু শোনার সাথে সাথে তাকে বলা হবে না যে এখন তো তুমি শুনে ফেলেছ এখন ইসলাম গ্রহণ করলে করোনতো বা মেরে ফেলতেছি এটা করা হবে না নিরাপত্তা তার জায়গায় তাকে কী করতে হবে যেতে দিতে হবে যেতে দেওয়া হবে সে গিয়ে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করবে ইসলাম কমন করবে না করবে বাকি চার মাসের পরে এই অঞ্চলে আর কী করতে পারবে না এই আয়তের মধ্যে কোরআনে করিমকে আল্লাহআাল্লাহ নিজেই নাম দিয়েছেন কি কালামুল্লাহ আল্লা আল্লাহ শব্দের অর্থ কি আল্লাহর কথা আল্লাহর কালাম আল্লাহর বক্তব্য আল্লাহর বক্তব্য বিষয়টা কি আল্লাহর কালামের সাথে আল্লাহ তী এটা একটা জটিল মশলা আমরা সেই জটিলতায় না কিন্তু আল্লাহর কালামের গুরুত্ব উপলব্ধির জন্য যতটুকু আলোচনা প্রয়োজন ততটুকু ইনশাল্লাহ চেষ্টা করব তুলে ধরার দার্শনিকদের ভাষায় আল্লাহর কালাম আল্লাহর সিফত সিফতের অবস্থান হলো লা আইনহু হু আলা গাই যে সত্তার আইন হুব হু সত্তা এটা এমনও না আর গায়ের সত্তা থেকে বিচ্ছিন্ন এমন না সিফত যেটা এটা সত্তার সিভত বলতে গুণ এটা তার থেকে বিচ্ছিন্ন কিছুও না আবার এটা এটাই সম্পূর্ণ সত্তা এবংও না শিহতের ইয়াটা অবস্থানটা এই উদাহরণ হিসাবে একজন ব্যক্তি তার হাতই ধরলাম হাতটা তার হাত এটা কি তার থেকে বিচ্ছিন্ন কোন কিছু আর হাতটাই কি সে হাতটা এটা উদাহরণ দিলাম যে কোনো বিষয় এমন হইতে পারে যে এটা সত্তাহ না সত্তার থেকে বিচ্ছিন্ন সিফতটা এমন না হাতের মত না কি সিফতটার অবস্থানটা এমন যে এটা না আবার কিনা সত্তার থেকে বিচ্ছিন্ন না হাতে পিছনে তো আবার এটা সত্যার একটা অংশ তাই না শরীরের একটা অংশ না কিন্তু সিপতটা এমন অংশ না দেখে কেও বলা যাবে না অংশ যুজও বলা যাবে না কুলও বলা যাবে না বিচ্ছিন্নও বলা যাবে না বা সত্ত বলা যাবে না এটা তাই কি বলবো আর কিছু বলার দরকার নেই এটা এমনই আমরা যেখানে বুঝার সেখানে বুঝি আমরা তো কোরআনে করিম আল্লাহআলা কালাম তা আমরা এই কালাম পাঠ করি কালামের ব্যাপারে সুরাই হাসের মধ্যে আল্লাহ তাল্লাহ লও আং জাল্লাহ কোরআন আলা কোরআন যদি আমি পাহাড়ের উপর কি করতাম অবতীর্ণ করতাম লার ইতা সদিয়া তুমি পাহাড়কে ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে দেখতে ভিতর দেখতে আর কি দেখতে চূর্ণ বিচূর্ণ দেখতে আর এই উদাহরণ আমি উপস্থাপন করেছি লোকদের জন্য এবার আসেন এই বিষয়টা বোঝার জন্য মুসা আলহ ইসালামের कथाड़ा कारो साथ कथा जाना नहीं रसद्ल कथा पृथ्वी পৃথিবীতে শুধু কার সাথে কথা বলেছেন জানা মতে আর কি প্রেরণ করেছেন বা কারো মনের মধ্যে কোনো কিছুর উদ্রেক করে দিয়েছেন এগুলো তো আল্লাহ তালা কি করেছেন আল্লাপাক নিজের কথাগুলো কারো মনের মধ্যে জাগ্রত করে দেন এটা হয় যার মনের মধ্যে আল্লাহ তালা নিজের কথাগুলো জাগিয়ে দেন এটাকে এলহাম বলা হয় তো এলহাম যার প্রতি হয় তার তাকে বলা হয় কি মহাদ্দ বলেছেন যে প্রতি মহাদ্দ থাকে মহাদ্দিস না মহাদ্দ বিশেষজ্ঞ মানে যার সাথে কথা বলা হয় মহাদ্দিস যিনি কথাগুলো আলোচনা করেন আর মহাদ্দ যার সাথে কথা বলা হয় মানে আল্লাহর কথা তার সাথে আল্লাহ তালা কি করেন বলেন তার মনের মধ্যে আল্লাহর কথাটা জেগে ওঠে তো উমরুল্লাহ তালন ছিলেন সেই মাহাদ্যাস কোরআনের অনেক বিধান এমন ছিল যে বিধান অবতীর্ণ হওয়ার আগে উমর রল্লাহ তালন মনে মনে কামনা করতেছিলেন যদি ইসলামের বিধানটা এমন হতো যদি এমন হতো যদি এমন হতো তো এই জন্য উমর রল্লাহ তালন একসময় বলেছেন ওয়া ফুর রব্বি ফি সালাত আমি আমার আল্লাহর মুহফাঘাত করেছি মানে আল্লাহ যেমন করেছেন তেমনটা আমি আগে থেকে চেয়েছিলাম কয়টা ক্ষেত্রে তিনটা ক্ষেত্রে আরেকটা ব্যবস্থা হইলো সরাসরি আল্লাহ কথা বলবেন এটা পৃথিবীতে মুসাআ ইসলামের সাথেই করেছেন পৃথিবীতে আর কারোর ব্যাপারে করেছেন কিনা আল্লাহ তালা জানা আরেকটা হইলো ওহের মাধ্যমে জিভরিলের মাধ্যমে কথা বলা পুরা পুরাটুকু আল্লাহর কথা কোরআন আল্লাহর কথা এতটুকু নিশ্চিত জিবরিল হবুেছেন রসুল হ আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কালামটি পেয়েছেন এটাও কি নিশ্চিত এখন পর্যন্ত যেটা আছে সেটা রসুল যেটা জিবরিল থেকে পেয়েছেন আল্লাহ যেটা প্রেরণ করেছেন নিশ্চিত সেটাই এর মধ্যে আল্লা সাথে কথা বলেছেন তোর পাহাড়ে তোর পাহাড়ের জায়গায় আর কি কথা বলার পরে আল্লাহকে দেখার কি হয়েছে ওনার ত্রিশ না গেছে প্রচন্ড আগ্রহ জিজ্ঞেস আর একজনের সাথে কথা বললে তার স্ট্যাটাস বুঝে আসে না দেখুন বলতেছে কথা তো বলেছেন এই আমাকে একটু দেখার সুযোগ দিয়ে দেন আল্লাহ তালা বললেন আমাকে কখনো দেখতে পারবেন দুনিয়াতে দেখা কিনা সম্ভব কোন নাই যে আমার পাহাড়ে আমি আমার জাতের তাজাল্লি প্রকাশ করব পরবর্তীতে আছে যে আল্লাহ তাল্লা পাহাড়ের উপর তার তাজাল্লি কি করেছেন প্রকাশ করেছেন এই জন্য বলেছি এইভাবে পাহাড়ে আমি আমার জাতের তাজাল্লি কি করব প্রকাশ করবো যদি পাহাড় যদি আল্লাহ তাহাড়ের মধ্যে তার জাতের তাজাল্লি কি করেছেন প্রকাশ করেছেন তাই তাজলিটা সিফত আল্লাহর জাতের তাজলিটা এই ডাল্লা কি একটা পাহাড় জলে ভর্ষ হয়ে গেছে পাহাড়ের উপর যখন আল্লাহ তাজাল্লি পরলো পারে গেছে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে ভর্ষ হয়ে গেছে বেভস হয়ে পড়ে গেছে কথাটুকু খেয়াল করি তাইলে পাহাড়ের মধ্যে আল্লাহ কি বলেছে নার পরে কি হয়েছে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়েছে কালামের ব্যাপারে আল্লাহ আল্লাহ কালামের ব্যাপারে যে এই কালাম যদি কোথায় দেওয়া হতো পাহাড়ে দেওয়া হতো পাহাড় কি হয়ে যেত চূর্ণ বিচূর্ণ লারু হস মতাস পাহাড়ে যদি এই কোরআন দেওয়া হতো এই তাজাল্লি পড়তো কি হয়ে যেত পাহাড় চলে আল্লাহ পাহাড়ের উপর পড়েছে সেটা কি ছিল আল্লাহর একটা শিবত ছিল আর এই কালাম এটাও যদি পাহাড়ের উপর কি করতো পড়তো সেটা কি হয়ে যেত বিচন্ন হয়ে যেত কালামের কি করে দিয়েছেন কদ সার নাল কোরআন আলীকে কোরআন কে উপদেশ গ্রহণের জন্য আমি কি করে দিয়েছি সহজ করে দিয়েছি পাহাড়ে রাখলে পাহাড় কি হয়ে যেত চূর্ণ হয়ে যেত সেই শক্তিশালী বস্তু আমি মানুষের মধ্যে কি করেছি সেই বস্তুটা বহন করেছে কে মানুষ কিন্তু তা মানুষ জলে না কেন অকানাল ইংসান জলে না এই জন্য যে এই কালামের তাজাল্লি তার মধ্যে কি করে না কালামের বহন করা সবাইকে আল্লাহ কালাম দিয়েছেন মুখ আল্লাহ বানিয়েছেন কিন্তু পুরে না কেন কারণ সে জাহেল হয়ে আছে মুখ ফিরিয়ে রেখেছে গাফলতের শিকার হয়ে আছে মামা আখতার উন্না আছে अक्सर की কিতাবের কি আছে ভিতরে জানে না গাধার মতো গাধার মতো গাধাকে যত উন্নত বই আপনি তার পিঠে দেন সেটা দিয়ে কি উপকৃত হবে যত দামি যত লেটেস্ট এবং যত এই ভালো দিক নির্দেশনের তার পিঠে দেন কি হবে উপকৃত হবে সে আল্লাহ কালামের সাথে আমাদের আচরণটা হলো কি অন্ধত্বটা কেন জলিনা কেন হ্যাঁ এটাকে আসলে ওইভাবে আমরা বহন করি সুমাল্লাহ মিলু হা বহন করলাম না এটাকে দেওয়া হয়েছে ঠিকই আমি নিলাম রসুল বলেছেন ঠিক এখন যদি কেউ সমর্পিত হয় যেমন তাজাল্লি দেখে কি হয়ে গেছিল কেউ হয়ে গেছিল এখনো কোরআনের যদি কেহ বিধান গ্রহণ করে পাগল হয়ে যাবে যে দাবি করতেছ তোমার উপর কোরআন নাজিল হয়েছে তুমি তো নিশ্চিত পাগল নিশ্চিত পাগল তোমাকে বলেছি আমাদের রাজা হয়ে যাও সুন্দরী মেয়েকে বিয়ে করে নাও আমাদের নেতৃত্ব দাও যেভাবে ভাবে বললো সেইভাবে চলো এইসব বাদ দিয়ে তুমি কিসের পিছনে ছুটে আসো পাগল না তো কি পাগলের একটা নমুনা বুঝালাম পাগল তুমি একটা পাগল এমনকি চিকিৎসা করারও চেষ্টা করছি তো কোরআনের মানে আহ্বান যার মধ্যে প্রকাশ পাবে তার মধ্যে কি আসবে এই দুনিয়াদারদের পাগলামিটা এসে যাবে হস হয়ে গেছে এখনো আছে পাহাড় সইতে পারে না কিন্তু মানুষের উপর দিয়ে রেখেছে যে যতটুকু এর ভিতরে প্রবেশ করবে সে ততটুকু কি হয়ে যাবে আমরা শুধু দুনিয়ার হিসাব নিকাশ যুক্তি এগুলো মিলানের মধ্যে পড়ে আছে অথচের মূল কি আল্লা সত্যের উপর সে কি করে বিশ্বাস করে আসল সত্য সেই সত্যটা যেটা আমরা দেখি না আসল সত্য কোনটা যেটা আমরা কি করি না দেখি না যেটা দেখি আসল সত্য যেটা আল্লাহ বলেছে আমি দেখি না এটা হলো কি আসল সত্য যেটা রাসুল বলেছেন আমি দেখি না সেটা হলো আসল সত্য দেখা সত্য আমাকে কিনা সমর্থন করতে হবে লোকজনের সমর্থন করতে হবে আকসরের অনুসরণ যদি তুমি করো আল্লাহর পথ থেকে তোমাকে বিচ্যুত করে দিব আল্লাহর পথ থেকে বিচ্ছিত করে দেওয়া অর্থ কি হক পাওয়া না বেশিরভাগ সমাজে যেভাবে বুঝে পুরা পৃথিবী যেভাবে বুঝে লোকেরা যেভাবে বুঝে আমাদের হকের মানদন্ড আল্লাহর বাণী না হয়ে রাস্লা বাণী আদর্শ না হয়ে এই দুনিয়ার সাধারণ আমরা ক্ষুদ্র দৃষ্টিতে যেগুলিকে মনে করি বাস্তবতা এগুলো হয়ে পড়েছে আসল সত্য কোনটা সেটা যদি কেউ গ্রহণ করে সেই পায় প্রকাশ পায় সে কি হয়ে যাবে জলে পড়ে সার হয়ে যাবে সে কি হয়ে যাবে তার আর কিছু নিজের সাহেষতের পিছনে যে সুতবে না তখন কারণ এটা কি হয়ে গেছে কোরআন কে গ্রহণ করেছি আমার সাহেস কতটুকু জলে পুরে বর্ষ হয়েছে আমার দুনিয়ার লোভ লালসা চার প্রতি আকর্ষণটা কি পরিমাণ আমার দূর হয়েছে সূর্য আছে আল্লাহলির সূর্য আছে এখানে মোমবাত্তি ঠোমবাতি ঢুকবে কিভাবে দামাদের ভিতরে কি ঢুকে বসে আছে দিনের সেই সূর্য ঢুকেছে এই সমস্ত ময়লা আবর্জনা এখনো আমাদেরকে কাব্য করে রেখেছে এখনো দিনের জন্য সার দেওয়াকে আমরা মনে করি আমাদের বঞ্চনা কোরবানি দেওয়াকে মনে করি আমার জন্য ক্ষতি আমি লসে পড়ে গেলাম অথচ ওই সূর্য যাদের বিলের মধ্যে উদিত হয়েছে তাদের এই সব কিছুকে ঝলে মানে জালিয়ে পুড়িয়ে ভস্য করে দিয়েছে স্বাভাবিক আমার জিন্দগির দিকে আমরা তাকাই আমাদেরও এমনটাই হওয়া উচিত যদি আমরা কোরআনের আদর্শকে গ্রহণ করে থাকি আমাদের বাকি সব যুক্তি চাহিদা আল্লাহ কাদের কাদেরকে দিয়েছেন আমাদেরকে দিয়েছেন এখনো তার তাজাল্লি না নেই পাহাড় বর্ষ হয়ে যেত সেটা আমি গ্রহণ করে বর্ষ ভস্য হচ্ছিনা কতটুকু গ্রহণ করলাম আমি দেখুন ওই কোরআন ওই আল্লাফরটার সাথে কোরআনের সাথে সংশ্লিষ্টতা টা এর অর্থ হইলো মোসা আলহিসের সেই কি দেখা পাহাড়ের দিকে দেখা কোরআনের সাথে যে কোনো ধরনের সংশ্লিষ্টতা এটা আসলে সেই কিসের কাছে যাওয়া পাহাড়ের দিকে তাকানো যেখানে কাল তাজাল্লি নিক্ষিপ্ত আছে আল্লাহর তাজাল্লি এখনো কোরআনের সাথে সেশ্লিষ্ট হলে তিলওয়াতে সংশ্লিষ্ট হোক অর্থ জানের মধ্যে সংশ্লিষ্ট হোক তার আমলের মধ্যে সংশ্লিষ্ট হোক সেই তাজাল্লির কাছে সে কি করলো গেল সেই দিকে দৃষ্টি নিবদ্ধ করলো ধীরে ধীরে ধীরে ধীরে সে জ্বলে উঠবে কি উঠবে জ্বলে উঠবে সে বেহস হয়ে যাবে দুনিয়ার ক্ষেত্রে সে পাগল হয়ে যাবে দুনিয়ায় থাকবে কিন্তু দুনিয়া দার থাকবে না সে তখন আর কি আল্লাহ কালাম আল্লাহ এটাতে আল্লাহর পরিচয় পাওয়া যায় একজন মানুষের সাথে যদি আপনি একজন মানুষ যদি দশ মিনিট কথা বলে আপনি লোকটাকে একটা পরিমাপ করতে পারবেন না শিক্ষিত না অশিক্ষিত না পারবেন না তার কথা দিয়ে লোকটা কি কি করা যায় পরিমাপ করা আল্লাহ তালা কেও বোঝা যায় কি দিয়ে আল্লাহর কথা দিয়ে আল্লাহর কথার সাথে কালামের সাথে যে যে পরিমাণ সংশ্লিষ্ট হয় সে সেই পরিমাণ কি হয়ে যায় আল্লাহর ঘনিষ্ঠ হয়ে যায় এই জন্য ব্যাপকভাবে মুসলিম জনসাধারণকে কোরআনের আহ্বান কোরআন কি বলতে চায় এই বিষয়টা তাদেরকে বুঝাই দাও একটা দিনের একটা দাওয়া। এই ভাবে যদি কোরআন সংশ্লিষ্ট হয়ে যেতে পারে তাদের তাজাল্লির সামনে পুরো পৃথিবীর এই পচা গান্দা গুলোর অস্তিত্ব থাকবে না ওগুলো কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আসলে আমরা ওই তাজাল্লির সাথে জড়িত না কারণে এই আল্লাহ তালা এই পচা গান নিচে আমাদেরকে ফেলে রেখেছে গাধার মতো আমরা কি করতেছি বোঝা অথচ এই গাধার মতো সারা পৃথিবীর আমাদেরই কি থাকতো কর্তৃত্ব থাকতো নেতৃত্ব থাকত কোরআনের মাধ্যমে সম্মানিত হয়েছিলেন আমরা কোরআন ছেড়ে আপদস্থ এবং লাঞ্চিত এতটুকুই আমার আজকে আলোচনার বিষয় ছিল যে এটা আল্লাহতাল একটা তাজল্লি আল্লাহর একটা সিফর সেই তাজলি পাহাড়ের উপর পড়েছে পাহাড় কি হয়েছে বিদীর্ণ চূর্ণ বিচূর্ণ হয়েছে কোরআনের ব্যাপার আল্লাহর ঘোষণা যদি পাহাড়ে দিতাম এটা কি হয়ে যেত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কিন্তু সেটা দেওয়া হয়েছে কাদেরকে মানুষদেরকে এখনো আমরা সেই তাজলিতে কি হতে পারি বেহোশ হতে পারি দিয়েছিলে একা মোসা আলহ ইসলামকে আর এখন কোরআন আল্লাহ কালামের মাধ্যমে আল্লাহ তালা এই সুযোগ দিয়েছেন কাকে সমস্ত যে আমরা কি হতে পারতেছি ওই আল্লাহ করার সুযোগ আমাদের রয়েছে সেই আমরা এর সামনে বিগুলিত হতে এর সামনে সমর্পিত হতে রাজি আছি তাহলে আমাদের আসলে কামনা বাসনা চাহিদা এইগুলোকে আসলে এর সামনে জ্বালিয়ে বর্ষ করে দেওয়াই হলো ওই সেই পদ্ধতিটা তার জন্য আর কোন পিছু টান থাকে এই জন্য রাসুসাম এই শিক্ষায় শিক্ষিত করেছেন কারণে আল্লাহর হুকুম শেষ এর সামনে আর কিছুই নেই আল্লাপাক নিষেধ করেছেন শেষ আর এখানে কোনো কিছু নেই কিতাব আল্লাহ কিতাবের সামনে একেবারে সাথে সাথে ইনস্ট দাঁড়িয়ে যাওয়া আল্লাধান এসেছে আর কিছু নেই ভাব দাদা সমাজ পূর্বপুরুষ যুক্তি স্বার্থ শেষ কথা এটা আমাদের জীবনের শেষ কথা কি এটা হয় তাহ্লা তাল্লা আমাদেরকে কোরআনের তাজাল্লি দিয়ে সেই কোরআনের সেই নোরে নোরান্বিত হয়ে আসলে সেই পাগল হওয়ার সেইভাবে মাতাল হওয়ার বেহস হওয়ার দুনিয়ার এই পচা নির্বুদ্ধিটাকে পরিত্যাগ করার তফিক দান করে